বাংলা মানবতা সমাধান সসালামুক রহমতুল আলহামদুলিল রবিল আলমিন ওসলা সঈদুলমুরসলী নবীনা মহমদ ওলি ওসহব আজমাইন আম ফজিলশানরাজি আফি মৌসা ইজ আর সালাহ ইহ ফিরউনবে সুলতানি বে রুকনিহ ও সাহে মজনুন আল্লাহ পাক এর সমস্ত প্রশংসা সাল্লা নাজাল হফী সালাহ আলী আমাদের তফসির হবে সুরা জারিয়াতের আয়াত নম্বর আটত্রিশ থেকে এই আয়াত বা তারপরের আয়াতগুলিতে আল্লাহ পাক মৌসা আলি সাল্লাম উম ঘটনার দিকে সংক্ষেপে ইঙ্গিত করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন অফি মুসা আর শিক্ষণীয় বিষয় রয়েছে নিদর্শন রয়েছে মৌসা আলি মধ্যেও ঈদ আর যখন তাকে রাসুল করে প্রেরণ করেছিলাম এলা ফিরাউন ফেরাউনের কাছে বে সুলতানি মবিন সুস্পষ্ট দলিল প্রমাণ মানে মজেজা অলৌকিকত্ব নিয়ে ফেতাওয়াল্লাহ বে রুকনেহ তখন সে তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিয়েছিল অর্থাৎ ফেরাউন রুকন মানে হচ্ছে ক্ষমতার দাপট তার ক্ষমতার দাপটে মুখ ফিরিয়ে নিয়েছিল কালা আর বলেছিল যে আও আজনুর এ মু হয় জাদুঘর আর না হয় পাগল প্রথম হেউ প্রতিপন্ন করার জন্য পাগল বলে থাকে এটাই হচ্ছে যারা আল্লাহর না নবীদের শত্রু তাদের কথা আর তারপরে যখন দেখে যে শক্তিশালী হয়ে যাচ্ছে না ঠেকানো যাচ্ছে না এই পাগল টাগল বলে তখন আর কিছু বলা শুরু করে তখন জাদুকর আর কিছু গণক ইত্যাদি তাই করেছিল ফেরাউন ফাখনাহু অজুন উদাহ তখন আমি পাকড়াও করেছিলাম এই ফেরাউন কি আর ফেরাউনের সেনাবাহিনীকেও ফানাবাজামিয়া তাদেরকে আমি নিক্ষেপ করেছিলাম সমুদ্রে ফিলিয়াম আল্লাপাক তাদেরকে ধ্বংস করেছেন সমুদ্রে ওহ মলিম আর সে ছিল তিরস্কৃত ধিকৃত আল্লাপাকের রহমত থেকে বঞ্চিত আল্লাপাক ধ্বংস করেছেন ফেরাউন এবং ফেরাউনের ছিল দিন অফি আদিন ইদ আর সাল্লাহ আলহিম ও রিহাল আকিম আর নিদর্শন রয়েছে আদ সম্প্রদায়ের ঘটনাতেও সেখান থেকেও শিক্ষার বিষয় রয়েছে যখন আমি পাঠিয়েছিলাম তাদের ওপর আর রিহাল আকিম অকল্যাণের বাতাস আল্লাহ পাকের স্বরূপ তাদের জন্য অশুভ অকল্যাণের বাতাস ঘূর্ণিঝড় আল্লাহ পাক পাঠিয়েছিলেন সাক্ষর আলহিম সাবা আল্লাহ আল সাত রাত আর আট দিন ধরে চলতে ছিল যাতে আল্লাহ পাক রব্বুল আলম তাদেরকে নিশ্চিন্ন করে দিয়েছিলেন মা তাজা রমিন সয়িন কোনো কিছু ছেড়ে দেয়নি এই বাতাস আতাতহ যার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল ইল্লা জা আলা থুক সেগুলি সবকে ধ্বংস ইস্তুপে পরিণত করেছিল আল্লাহ আল্লাপাকের সাদ করেছেন তারপর অফি সামুদা আর সামুদ সম্প্রদায়ের ঘটনাতে তাদের ধ্বংসে ও শিক্ষণী বিষয় রয়েছে নিদর্শন রয়েছে ইদকিল আলহম যখন তাদেরকে বলা হয়েছিল সালে আলী ইসলাম বলেছিলেন তামাত্মাউ হাত্তাহীন কিছু দিনের জন্য কিছুক্ষণের জন্য তোমরা ভোগবিলাস করে নাও এই কথাটি হয় সালে আলী ইসাল্লাম সামুদ সম্প্রদায়কে নবাদ প্রাপ্তির প্রথম দিকে বলেছিলেন যে দেখো দুনিয়ায় কিছু কিছুদিনই থাকবে যদি না মানো তারপরে আল্লাহর আজাবে যেতেই হবে আল্লাহর আজাবে সম্মুখীন অবশ্যই হবে আর কেউ কেউ বলেছেন না যখন তাদের জন্য একটি মোজেজাস্বরূপ উস্ট্রি পাঠানো হয়েছিল সে উষ্টিকে হত্যা করে দিয়েছিল তারপরে তারা আল্লাহর প্রতি পরকার প্রতি মাননীয় আসেনি বিশ্বাসও করেনি সেই সময় শেষ ওয়ারনিং তাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল যে দেখো তোমাদের আর মাত্র তিন দিন সময় রয়েছে কোরআন একটি আয়ত আল্লাহ ফাঁকের সাদ করেছেন অন্য জায়গায় তামাত্তাফিদা রেকুম সালাস তোমরা ভোগবিলাস করে নাও আমোদ ফুর্তি করে নাও তোমাদের বাড়ি ঘরে তিন দিন মাত্র এই তিন দিন পরেই তোমাদের আজাব আসবে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে এখানে ফায়াতাউ আন আমরে রব বহিম তারা বিরুদ্ধাচরণ করেছিল তাদের রবের নির্দেশের ফাখা যতম শায়খা তাদেরকে বিকট শব্দ পকড়াও করেছিল বিকট শব্দে তাদেরকে ধ্বংস করা হয়েছিল বজ্রাঘাতে আর তাদেরকে আল্লাপাক ধ্বংস করেছিলেন ভূমিকম্প দিয়ে দুই রকমের শাস্তি দিয়েছিলেন অহমিয়ানু জরুণ সেই সময়ই তারা একে অপরের দিকে তাকাত ছিল অহমিয়ানু ছিল হঠাৎ করে তাকাচ্ছে কাজকর্ম করছে ওই সময় হঠাৎ করে বজ্রাঘাত হইল ভূমিকম্প সুর সাথে সাথে ধ্বংস হয়ে গেল সব ফামাস তারা দাঁড়াতেও সক্ষম হয়নি অমা কানুমন্ত আর তারা এর প্রতিশোধ নিতে পারেনি দুনিয়ায় কোনো কিছু করলে পাল্টা প্রতিশোধ নিয়ে থাকে মানুষ আল্লাহ পাক এর প্রতিশোধ কে নিতে পারে ও কৌমান ও হিমিন কাবুল এরপুরে নুয়ালিস্লামের জাতি ছিল তাদেরকেও ধ্বংস করেছেন আল্লাহ পাক তাদের ঘটনাতেও নিদর্শন রয়েছে ইন্না হু কৌমান ফা সিন তারা পাপাচারী জাতি ছিল আল্লাহ বলছেন আর আকাশকে আমি তৈরি করেছি নিজ হস্তে দিন আল্লাহর হাত রয়েছে বহু বছর বসে বহু বচন এই দিন ওয়া ইন্না এউন আর দুটোকেও বহু বচন দিয়ে আখ্যায়িত করা হয় আল্লাহ পাক রব্বুল আলম আরেকটি আয়ত রয়েছে কোরআনে কারিমে দুই হাতের কথা আল্লাহর বল মবসু তাতান বরং আল্লাপাকের দুই হাত মুক্ত খোলা ওয়াই লামুস এমন আর আমি মহা মহাপ্রশস্তকারী আল্লাপাক যার জন্য চান প্রসস্ত করে। অল আর ফারাসনাহা আর পৃথিবীকে মাটিকে আমি বিছিয়ে দিয়েছি জমিনকে আল্লাফাক বিছিয়ে দিয়েছেন ফেরাস মানে বিছানা ফানাহেদুন আর আমি কতই না সুন্দর প্রসারণকারী কত না সুন্দর করে এই পৃথিবীকে সম্প্রসারিত করেছি অমিন কুল্ল সাইন খালাক আর প্রত্যেক বস্তুকে আমি সৃষ্টি করেছি জোড়া জোড়া যুগল আল্লাহ আল্লাহফাক নর এবং নারী করেছেন এটা একটি তাফসির আর আরেকটি হচ্ছে প্রত্যেকটি বস্তুর বিপরীত বস্তু সৃষ্টি করেছে সূর্য তার পাশাপাশি চন্দ্র আল্লাহ আল্লাহফাক রব্বুল্লা আলমিন একমাত্র তিনি উত্র বেজড় তার কোনো জোড়া নেই আল্লাহ উতরুন আল্লাহ বেজোড় আল্লাহ এক একক একক ইহিব্বুল উতরা এই জন্য বেজড় পছন্দ করেন আল্লাহাক বেজোড় পছন্দ করেন আল্লাহাক বেতরে সলাতো পছন্দ করেন আর এমনিও যে কোনো আপনি কিছু খাবেন বেজড় যদি খান তাহলে সেটা উত্তম তাহলে এখানে জোড়া জোড়া আল্লাপাক সমস্ত সৃষ্টি করেছেন তার মানে নর এবং নারী ছাড়াও প্রত্যেক বস্তুর বিপরীত বস্তু আলো অন্ধকার ভালো মন্দ সৎ অসৎ মমিন কাফের হ্যাঁ এইভাবে আল্লাহাক রব্বুল আলমিন প্রত্যেক বস্তুকে জোড়া জোড়া করেছেন লাল লাকুম তাজাক যাতে করে তোমরা উপদেশ নিতে পারো ফাফিরুল এল আল্লাহ সুতরাং তোমরা আল্লাহর দিকে পালায়ন করো আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস যেমন বিশ্বাস করতে হয় পরকালের প্রতি বিশ্বাস আর আল্লাহ পাকের ভয়ে পরকালের মুক্তির জন্য দুনিয়ার প্রত্যেকটি আপনার মুহূর্তকে ভালো কাজে নিয়োজিত করা এবং পাপাচার থেকে বেঁচে থাকা ফাফিরু আল্লাহ আল্লাহর দিকে পালায়ন করো সুতরাং মসজিদদের দিকে আপনি যাবেন আজান হলেই বা আজান হওয়ার আগেই এটা হচ্ছে আল্লাহর দিকে পালায়ন করা আপনি আল্লাভিরু হবেন পাপ থেকে পালায়ন করবেন এটা হচ্ছে নেকির দিকে পালায়ন করা আল্লাহর দিকে পালায়ন করা ইন্নি লকু মিনহ নজির ওবিন তার পক্ষ থেকে আমি তোমাদেরকে স্পষ্ট সতর্ক করি ওলা তাজিআলম আল্লাহ ইহন আখার আর আল্লাহর সাথে অন্য কোন উপাস্য স্থির করিও না ইন্নি লকুমিনজির মবিন নিঃসন্দেহে আমি তার পক্ষ থেকে সুস্পষ্ট সতর্ককারী। সতর্ক করি কাজালেকা আতাল্লাদিন কাবলিমীর রসুল ইনকাআল শাহেরুন আউ মজন এইভাবেই এদের পূর্বে যত রসুল এসছে এই কোরাইশ আরও মুশ্রিকরা এদের পূর্বে যত নবী রসুল এসছে প্রত্যেক রসুল সম্পর্কেই জাতিরা যারা বিরুদ্ধাচরণ করেছে তারা বলেছে এ হচ্ছে জাদুঘর অথবা পাগল সুতরাং আল্লাহ বলছেন যে তোমাকে বলছে আপনি ভালো কথা বললে শত্রু হবে এটা নিশ্চিত আতা আব্বাল হম কমন তগুন তারা কি পরস্পরকে অসিয়ত করে রেখেছে এই কুফরি শক্তি মানব জাতির ইতিহাসে পরম্পরাগত অসিয়ত উপদেশ দিয়ে রেখেছে যে যে কোনো নবী রসুল আসুক তোমরা হয় জাদুঘর বলবে না হয় পাগল বলবে কারণ আগের রাও এরকম করেছে পরেরাও এরকম করছে তাহলে মনে হচ্ছে এরা একে অপরকে ওসিয়ত করে যাচ্ছে বলহম কমন্ত আগুন বরং এরা হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি ফাতাওয়াল্লা আনহু ফামা আনতে মালুম হে নাবি তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তাদের পরোয়া করিও না কি হে দায়েত হইলো না এই নিয়ে চিন্তা করি না ফামা আনতে হবে মালুম তোমাকে তিরস্কার করা হবে না তুমি তিরস্কৃত হবে না তোমার কোনো দোষ নেই তুমি নিজ দায়িত্ব পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করলে আল্লাপাক তারা করে বলছেন ওয়াজাকির ফাইন নাজিক রাতান ফাউল মমিনিন আর বিমুখ মানে এই নয় যে হেদায়তের কথা বলবেন না ভালো কথা বলবেন না উপদেশ দেবেন না আল্লাহ বলছেন নবী কি ওয়াজাকের তুমি স্মরণ করাতে থাক উপদেশ দিতে থাক। কারণ ফাইন নাজিক রাতান ফাউল মমিনিন কারণ উপদেশ মমিনদের বিশ্বাসীদের কাজে আসে বিশ্বাসীরা উপকৃত হয় বিশ্বাস করলেও উপকৃত হবে যদি বলে বিশ্বাসী করি না আমি আখের আল্লাপাক বিশ্বাস করি না তাহলে আর কি করে আল্লাহ জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের উদ্দেশ্য আমার এবাদত মানে আল্লাহর তৌহিদ একত্রের সাথে এবাদত মানব জাতিকে আল্লাহ পাক আর জিনকে একমাত্র আল্লাহর এবাদতে জন্য সৃষ্টি করেছেন মানে হৃদ প্রতিষ্ঠার জন্য আল্লা একত্রাইম করার জন্য সৃষ্টি করেছেন মা ওরিদিন তাদের কাছ থেকে আমি কোন রিজিক চাই না যে তোমরা আমার প্রতি ইমান নিয়ে এসে আমার এবাদত করে আমার কিছু কাজ এগিয়ে দিবে যেমন দুনিয়ার মনিভরা চাই কিত দাসের মালিক কিতো দাস যা আয় উপার্জন করে অথবা বাড়ির চাকর নকর যা কিছু মাঠে ঘাটে খাটে আর ফসলটা এসে মালিকের ঘরে ঢুক ও চাকরের ঘরে তো ঢুকে না তাই না তো এইরকম নয় আল্লাহ পাক রবুল্লা আলমিনের এবাদত করলে আল্লাহ পাকের ফায়দার জন্য না তোমাদের ফায়দার জন্য তোমাদের কাছ থেকে আল্লাপাক রেজিক চান না তোমাদের কাছ থেকে কোনো কিছু চান না যেমন মনিবাকিত দাস থেকে যা উপার্জন করল কিতো সব কিছু নিয়ে নিয়ে থাকি আমা ওরিউ দইতে এমন আর আমি এটাও চাই না যে আমাকে কেউ খাদ্য দিই কারোর কাছ থেকে খাবার চেয়েছি কখনো চাই না বরং আমি খেতে দিই ইন আল্লাহ রজ্জাক উজুল কুয়াতিল মতি নিঃসন্দেহে আল্লাহ ফাকরবুল আলমিন মহান রিজিক দাতা তিনি রজ্জাক তিনি যখন রিজিক দাতা আপনার জন্য আপনার ছেলে মেয়েদের জন্য রিজিক দাতা সুতরাং যেই মানুষ এই আশঙ্কা করবে যে আমার ছেলে মেয়ে বেশি হলে আমি খাওয়াইতে পারবো না সে তো নিজেকে রজ্জাক মনে করে বসে আছে যে আমি আমার ছেলে মেয়েকে রিজিক দিই আমি আমার স্ত্রীকে রিজিক দিই সেই জন্য ছেলে মেয়ে বেশি নেব না কারণ আমি বেশি পারবো না আর যদি এই ইমান থাকে এর নাম হচ্ছে ইমান ইমান মানে শুধু আল্লাহ বললেন বা হয়ে গেল না আল্লাহ ফাকরা যাক সুতরাং রেজিক আল্লাহ হাতে আপনারও রিজিক আল্লাহ হাতে না দেখো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে দারিদ্রের ভয়ে হত্যা করে দিও না তোমাদেরকেও আমি রেজিক দিই আর তাদেরকেও আমি রিজিক দিই আল্লাহ ফাকরাবুল আলমিন এরশাদ করেছেন নিঃসন্দেহে আল্লাহ হচ্ছে রেজিক দাতা যিনি মহাশক্তিধর আল মতিন আর যিনি প্রবল পরাক্রান্ত আমাদের আমিদ্দু জানি আপনারা দেখছেন বাংলা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 প্রতি শুক্রবার থেকে বাংলায় কোথা থেকে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন ব্যবহার করছেন সেজন ব্যবহার করতে কার জন্য রিলজনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দেবে অসৎ কাজের নিষেধ কাজের নিষেধ যেভাবে হচ্ছে মাত্র দুটি সর্বদায় সবকিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দেবে कैम छदीसर इतिबृत्ति विमय क्रमव विकाश परी अनुष्ठान पिसम সম্মানিত ভাতৃমণ্ডলই ফিরে আসি আমরা আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছিলাম সুরায় জারিয়াতের সুরায় জারিয়াতের আয়ত নম্বর ছাপ্পান্নতে আল্লাহ পাক এর সাদ করেছেন অমা খালাক্তুল জিনসা ইলিয় আমি জিনকে এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের উদ্দেশ্য তাহলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে এবং জিনকে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের এবাদত এবাদত মানে তৌহিদের সাথে ইবাদত এবাদাতে যদি তৌহিদ না থাকে একত্র না থাকে তো সেই এবাদত শিরকে রূপান্তরিত হয় অর্থাৎ আপনার ইসলামী জীবনে মুসলিম জীবনে আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন নামাজের শেষ দা আল্লাহর জন্য আর ওরসের শেষ মাজারের জন্য তাহলে আপনার এ বাদাত এবাদত থাকলো না এটা শির্ক হলো। এটা ইমানি ইসলামিক জীবন হলো না ইসলামিক সমাজ হলো না ইসলামিক পরিবার হলো এটা শিরকি সমাজ সিরকি পরিবার হইলো তাহলে এবাদত মানে হচ্ছে যার এবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তিনি আল্লাহ সুতরাং একমত তার জন্য সমস্ত রকমের এবাদত বন্ধে সুনির্দিষ্ট করবে দোয়া দোয়া মানে আহ্বান করাসলিমের হাদিস দোয়াই হচ্ছে আসল এবাদত তাহলে দোয়াকে যদি আমরা ভাগ করে নি যে নামাজের ভিতরে অথবা নামাজের পরে যে বিদ্যাথি তরিকায় যে সম্মিলিত মোনাজাতে সেটা তো আল্লাহর কাছে করব। কিন্তু অরসের সময় অথবা ওলি অলিয়ার কবরের কাছে গিয়ে অথবা দূর থেকে কখনো বালা বালামসিবতে পড়লে কোনো বাবাকে ডাকবো খাজা বাবাকে ডাকবো কেউ গৌসুল আজম বলবো মহান উদ্ধারকারী আল্লাহ আর গৌসুল আজম মহান উদ্ধারকারী বানিয়ে দিলেন অজ্ঞতার সাথে আপনি জেলানিকে আরে জেলানি চাইতো অনেক বড়ো মানুষ ছিলেন ইমাম আবু হানিফাই আবহানিফাকে তো মহান উদ্ধারকারী বললেন না আরে ইমাম আবুহানিফা জেলানি চাইতো অনেক বড়ো মানুষ ছিলেন আবাকার উমার উসমান আলী তাদের কাছে তো চাইলেন না মহান উদ্ধারকারী বললেন না তার অনেক বড়ো অলি ছিলেন এদের চাইতে আর তাদের চাইতে বড় আল্লাহর বন্ধু এবং অনেক শ্রেষ্ঠ সৈয়দুল মোহাম্মদ হ্যাঁ তার কাছে তো চাইলেন না আর তার কাছে চাইলে কি এটা আল্লাহ পাক হক দিয়েছেন তাকে না নবীর হক হচ্ছে নবীর অনুসরণ করবেন তাকে ফলো করবেন তার তালিকা জীবন জীবনযাপন করবেন আর আল্লাহর হক হচ্ছে ইবাদত একের হক অন্যকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে সেটা হচ্ছে জুলম এই জন্য শির্ক সবচেয়ে বড় উজুল আল্লাহর হক কেড়ে নিয়ে নবীকে দিয়ে দিলেন অলিকে দিয়ে দিলেন পীরকে দিয়ে দিলেন সুফিকে দিয়ে দিলেন জীবিতকে দিয়ে দিলেন মৃতকে দিয়ে দিলেন মূর্তিকে দিয়ে দিলেন তাহলে সবচেয়ে তো অন্যায় কাজ করলেন যে আল্লাহর হক কাড়লেন আপনি যদি আপনার বোনের হক কেড়ে আপনি খেয়ে যান হ্যাঁ আপনার এক ভাইয়ের হক কেড়ে নিয়ে ভাইকে যদি বেশি করে দিয়ে দেন এক ছেলের হক না দিয়ে আরেক ছেলেকে যদি শুধু সবগুলো লিখে দেন এটা যদি এত বড় জুল অন্যায় হয় তাহলে আল্লাহর হক যারা কেড়ে নেই সির করি তারা কত বড় অপরাধী ইন্না সিরকাজিম তো আল্লাহ এবাদতের জন্য সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে জিনদেরকেও এবারতার নির্দেশ দেওয়া হয়েছে তারাও নবিসের কাছে ইসলাম গ্রহণ করেছে মা তাদের কাছ ওরি দমিন চাই না অমা ওরি দাঁত এমন তাদের কাছে আমি খেতেও চাই না যে আমাকে খেতে দেবে বরং আল্লাহ পাখি রিজিক দেন ইন্না আল্লাহর রাজাক অজুল কৌয়া তিলমাতিন নিশ্চয়ই আল্লাহ পাখি মহান রিজিকদাতা আর তিনি মহাশক্তিধরুল কৌয়া যার ক্ষমতার বাইরে কেউ যেতে পারে না যার ক্ষমতার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না আলমতিন এবং যিনি মহাপরাক্রান্ত তারপরে আল্লাহাকে সাদ করছেন ফাইনালামুবা মিসলা নিশ্চয়ই ওই লোকেরা যারা জুলম অত্যাচার করেছে জুল অত্যাচার তিন প্রকারের আল্লাহর হকের ক্ষেত্রে জুল মত্যাচার হচ্ছে শির করা সবচেয়ে বড় জুল যার কথা বললাম আর দ্বিতীয় জুলম হচ্ছে যে কোনো পাপে লিপ্ত থাকা যে কোনো গোনা কর নামাজ ছাড়া জুলম যদি আমাদের দেশের সমাজ এমন হয়েছে যে বেনামাজি কে জালেম মনে করে না রোজা রাখে না যে জালেম জল করলো বড় জুলম করলো ফরজ ছাড়লো জাকাত দিল না জালেম জুলম করলো হজ করলো না হজ ফরজে আছে জালেম হয়ে মারা গেলো এগুলোকে জুলম মনে করা হয় জুলম কোনটা যেগুলো সামাজিক অপরাধ চুরি করলে জুলম হইল ডাকাতি করলে জুলম হইলো খুন করলে জুলম হইলো ধর্ষণ করলে জুল হলো সম্মতির সাথে কারণ তো আল্লাহ নাই এগুলো হচ্ছে যে কোনো ছাড়ার কাজ করা হচ্ছে জুল দ্বিতীয় আর তৃতীয় প্রকার জুল হচ্ছে জুলমুল এবাদ আল্লাহর কোন সৃষ্টি বান্দার উপর জুলম করা মানুষ মানুষ করুক মুসলিম হোক আর অমুসলিম হোক জুল আল্লাহ পাক সমানভাবে হারাম করেছ মুসলিমের উপর যেমন করা হারাম তেমন অমুসলিমের জলুম করা হারাম আল্লাপাকের সৃষ্টি গরু ছাগরের উপর জুলুম করা হারাম। কুকুর শ্রীগাল আর বিড়ালের উপর জুলুম করা হারাম এই জন্য বিড়ালকে বেঁধে রেখে খেতে না দিয়ে এক মহিলা বিড়ালটা মরে গেছিল সে কারণে সে মহিলা যাহান নামে যাবেন বিশ আসামে সাহিদ তাহলে জুলুম বিড়ালের উপর চলবে না কুকুরের উপরও চলবে না যদি ক্ষতি না করে আল্লাহফাক রব্বানা বলছেন যারা জুলম করে শিরিক করে গোনা করে অথবা মানুষের হক নষ্ট করে আল্লাহর সৃষ্টির ওপর জুলম অত্যাচার করে তাদের জন্য জানুবান জানুব মানে হচ্ছে বালতি যাতে পানি উঠানো হয় কূপ থেকে কুঁয়া থেকে তো জানুব মানে এখানে ভাব অর্থ নেওয়া রূপক অর্থ ভাগের অর্থে নেওয়া হয়েছে সেটা হচ্ছে যে জালেমদের জন্য একটা ভাগ রয়েছে অংশ রয়েছে মিসলা জানুব আসাবহিম তাদের সাথী সঙ্গীদের ভাগের মতো মানে তাদেরই মতো লোকজন যে আগের যুগে চলে গেছে তাদের মতো শাস্তি রয়েছে আগের যুগে যে অপরাধীরা অপরাধ করে গেছে আর তাদের জন্য আল্লাহ পাখের আজাব এসছে দুনিয়ার এবং আখেরাতের ধ্বংস প্রাপ্ত হয়েছে তারা তাদের মতো এদেরও অংশ রয়েছে ভাগ রয়েছে ফালাই আস্তা জেলেন সুতরাং এরা যেন তাড়াতাড়ি না করে তাড়াহা করা কোনো প্রয়োজন নেই সময় আসলে আল্লাহ কখন ধ্বংস করতে চান কখন আজাব দিতে চান ইহকালে না পরকালে दुनिया, चान की चान, दुनिया चान, था से चान कि दुनिया छाड़ दीते चान धोका खाए प्रतारित होनाइल्लिजी युवा सूतरा दुर्भोग ओ सब लोकर आल्लाई सब लोकर जरा कुरी अस्वीकार कर मिय मेहिमिल्लाजी युआ दुन ओ दिन के अस्वीकार कर दिनश्रुति तक दे जैदिन सम्पर्के ततर्क सवधान कर ওয়াদ মানে হচ্ছে প্রতিশ্রুতি আর ওয়াদ যখন ওয়াইদে যাবে তার মানে হচ্ছে ধমক দেওয়া সতর্ক সাবধান করা শাসানিমূলক কোনো কথা বলা এই জন্য সুরে কাফে আমরা দেখলাম ফাজাক্কের বিল কোরআন মাইয়া কাফ ওয়াইদ যে আমার শাস্তিকে ভয় করে ওয়াইদ মানে শাস্তি শাস্তিকে ভয় করে তাকে কোরআন দিয়ে উপদেশ দাও তো আল্লাপা বলছেন দুর্ভোগ রয়েছে ওয়াইল মানে দুর্ভোগ আর ওয়াইলের আরেকটি অর্থ হচ্ছে যে জাহান্নামের একটি উপত্যকার নাম তো ওই সব কাফিয়দের জন্য জাহান্নাম রয়েছে অথবা দুর্ভোগ ধ্বংস রয়েছে ইহকাল পরকালে যারা অস্বীকার করেছে সেই দিনকে যেই দিনের সম্পর্কে তাদেরকে সতর্ক সাবধান করা হয়েছে এখানে আমাদের সুরেজ আরিয়াতের তফসির শেষ হল আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন কোরআন বুঝার তৌফিক দান করেন কোরআন মোতাবি জীবনযাপনের তৌফিক দান করেন আর এরপরে ध्वस कर एक दिन फायन सात रात आठ दिन আল্লাহ পাক রব আলমিন অনেক সময় এরকম করেছেন আল্লাহ পাককে সম্পর্কে যদি এরকম জিজ্ঞাসা করেন তাহলে জানো আপনি আল্লাহ তুমি এরকম কেন করলে আল্লাহাক মহম্মদ সাল্লামকে তেইশ বছরে করান আল্লাহ ইচ্ছা করলে তো একবারই নাজরুল ইদ পারতেন প্রশ্ন প্রত্যেক ক্ষেত্রে হ্যাঁ এরকম হবে আল্লাহ ইচ্ছা করলে তো এক বছরে কন্দি আল্লাহ পাক সব কাফের গুলিকে ধ্বংস করে দিয়ে নবী সাল্লামকে মক্কা বিজয় করিয়ে দিতে পারতেন কিন্তু এদিকে তেরো বছর ওইদিকে আট বছর কত বছর লাগলো একুশ বছর হ্যাঁ বছর পরে বিজয় দান করলেন কেন বেশ কিছু শিক্ষার বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে নবী সাল্লাহ আমাদের জন্য আদর্শ আল্লাহ ফকরবুল্লা বিধান আমাদের জন্য আদর্শ আল্লাহ ফখরবুল্লাহ আলমিন শিক্ষা দিতে চান যে মেহনত পরিশ্রম করা লাগবে আল্লাহ ফখরবুল্লা আলমিন আজাব দিয়ে ধ্বংস করেছেন এদেরকে লম্বা আজাব যাতে করে অধিক লাঞ্ছিত হয় ওই দুই মিনিটের ঘূর্ণিঝড় তাদের ধ্বংস যেন যথেষ্ট ছিল অধিক লাঞ্ছিত অপদস্থ হয় এবং কেমত পর্যন্ত বহু মানুষ এই ইতিহাস পড়বে জানবে তারা যেন সতর্ক সাবধান হয় যে আল্লাহ পাকের শাস্তি কত কঠোর যেমন নয় যে আমাদের যেমন ঘূর্ণিঝড় মাঝে মাঝে হয় কালবৈশাখী হয় দশ মিনিট হইলো পাঁচ মিনিট হইল ওইরকম আজাব দিয়ে ধ্বংস করা হয়নি এই আজাব মানব জাতির ইতিহাসে এইরকম লং টাইম ধরে আজাব হয়নি এই শিক্ষা এছাড়া বহু কিন্তু আমরা অনেকে ব্যাংকে লেনদেন করি তো ব্যাংকে যে হিসাবের মাধ্যমে আমাদের খাতার মধ্যে যে ব্যাংকের ভাষায় ইন্টারেস্ট বলে যেটাকে সেটা দেওয়া হয় ওটাকে আপনি কি বলছেন আর ওটা কি করা যাবে সুদ সুদের টাকা প্রথম কথা যে সুদ নিশ্চিত ধ্বংসাত্মক গুণা হারাম আল্লাপাক সুদ খোর যারা সুদের কারোবার করে নেই দেই সুদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে যুদ্ধের ঘোষণা আল্লাহর পক্ষ থেকে সুদ হারাম কিন্তু যদি কোনো দেশে ইসলামিক সিস্টেম না থাকে ব্যাংকে আর আপনার টাকা নিজের বাড়িতেও আপনি সংরক্ষিত করে রাখতে পারছেন না আশঙ্কা আছে সুতরাং আপনি শুধুই ব্যাংকে কারোবার করতে পারবেন মানে রাখতে পারবেন সবচাইতে ভালো হচ্ছে আপনি কারেন্ট ডিপোজিট করে যাতে কোনো আপনার বেনিফিট আসবেন বা সুদ আসবে না আর যদি সেভিংসে রাখেন আর কিছু পয়সা চলে আসে তাহলে সেটা মুক্ত হওয়ার জন্য একেবারে যারা দুর্গত অভাবী বা যারা এরকম হকদার অচল তাদেরকে দিয়ে দিবেন। কথা আমার মনে রাখবেন মুক্ত হওয়ার জন্য মানে হারাম থেকে এই সুদের টাকা থেকে মুক্ত হওয়ার জন্য এটা নৈকট্য লাভের জন্য না আল্লাহর কারণ হারাম পয়সা দিয়ে পাকের সান্নিধ্য হাসিল হয় না হারাম ধনসম্পদ দিয়ে নেকি হয় না নেকি আশাই নাই যে দান খাইরাত করে নেই পাবেন তবে মুক্ত হওয়ার জন্য ব্যাংকে ছেড়ে দেবেন না ব্যাংকে ছেড়ে দেওয়ার অসৎ লোকেরা সেটাকে পাপের কাজে লাগাইতে পারে সুতরাং সেটা থেকেও আপনার ধন কে রক্ষা করতে হবে যাতে করে এই ধন সম্পদ দিয়ে যেটা সুদেশছে আপনার নয় হারাম সেটা দিয়ে বাতিলা কাপিষ্ঠরা উপকৃত না হয় سعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء واذعرفت الله ربي حلوة حلوة حلوة حلو حياتي واذعرفت الله ربي أشرق النور بقلبي লকার আপনার সম্পদকে সুরক্ষিত না পারে বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ থাকবে সুরক্ষিত এবং পবিত্র বিশ সাথে থাকুন আপনার জাকায়াত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আল্রায়ন ব্যাংক কোয়াড্রানোট আটচল্লিশ অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই জিবি এল ওয়াইডি তিন ছয় তিন চার এক BIC code, IBO BZB 22 आखिर तला चान मानूस जन आखिर लिपते जा लोभ के ह्रास निसा बस आग्रह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 आल्ला कारी हादी समूह आज रत एगारोटे पुन सम्प्रचार सकाल दस टेल देस टी बांगल